بسم الله الرحمن الرحيم ألف لاميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين সুপ্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে এবং জাহান্নখানে একটা জায়গা যেখানে যাদের হাসানাত এবং সাই আবে তাদেরকে সীমিত সময়ের জন্য রাখা হবে এরপর আল্লাহ তাল্লাহ আবার তাদেরকে জান্নাত জাননাতে যাওয়ার নির্দেশ দেবে তো তাদের আলোচনা যেহেতু সুরাতে আসছে সেই হিসাবে সেমাসলাত সুরের নাম লেখা হয়েছে সুরাতুল আরফ মাক্কি আহনাসাল হিজিরাম তো যেহেতু সুরাটা মাক্কি সেই হিসাবে স্বাভাবিকভাবেই অন্যান্য মাক্কি সুরার মতন ইসলামের মৌলিক বিষয় তাও হিদালদ এবং আকেরাত এই তিনটা বিষয় নিয়ে আলোচনা আসছে আম্বিয়া কিলামের কিছু আকায়াত আসছে এবং এবং কাফেরদের কথা এবং তাদেরকে দিনের দিকে দাওয়াত দেয়া এ বিষয়ে কত চলে আসছে আয়াত থেকে নিয়ে একশো তেষট্টি আয়াত নম্বর এই আয়াত থেকে নিয়ে বেশ কয়েকটা আয়াত মাদানী তো কয়েকটা আয়াত আসামা এক কৌল হলো আটটা আয়াত মাদানী আবিল খামসা আয়াতিন আরেক কৌল হলো পাঁচটা মানে ওয়াস আলহমা আনুলিয়া ওয়াস আল মধ্যে যেভাবে লেখাটা আছে সেইভাবে আটটা আয়াত আয়াতিন পাঁচটা আয়াত অথবা আটটা আয়াত আয়াতিন এখানে কমা হবে থামতে হবে এখানে এরপর সুরা আরাফের আয়াত সংখ্যা বলতেছেন মুসানি আতা এই হিসাবটা এখন আমাদের এই আন তোবান লেগা হো এটা হু জমিরের থেকেই বদল তাহলে মানাটা হবে ফলাই এখন ফি সদের যে এটা পৌঁছে দিতে পৌঁছে দেওয়ার ব্যাপারে আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা না আসে এটা পৌঁছে দেওয়ার ব্যাপারে আপনার অন্তরে যেন কোনো রকম সংকীর্ণতা না আসে তো মিনহ আই তুবান আন তোবান লেগা হো মাখা হাতে আন্ত মানুষ আপনাকে মুকান্ত তাকজিব করবে এই ভয়ে আপনি এই বিরত থাকার ব্যাপারে কোন রকমের সংকীর্ণ করা এ লিটুকিনা হবে قل لهم اتبعوا ما انزل إليكم من ربكم أي القرآن ولا تتبعوا تتخذوا من دونه أي الله أي غيره أولياء تطيعونهم في معصيته تعالى قليلا ما تذكرون تذكرون, تذكرون تجدد هو بي مع تجدد الظال تائر كرا در سورة زال المجد تجدد هو بي بالتائي مع تجدد الظال وليا ইয়াটা হবে মুসানূল কেরাত বানিয়েছেন সেই হিসেবে বলতেছে এই যে মতনের মধ্যে যেটা হয়েছে তো কয়টা কেরাত হলো বলো দুইটা কেনা হইল একটা হলো এরপরে পাশে রেখো নিহা উপরে নিচে এক পাশে লিখে রাখো যেটা আমরা পড়ি এটা একদম শেষে বলছেন তো এখানে যেভাবে বলা হয়েছে এই ধরনের কোন কেরাতি নেই সামনের আহ মা আহলাকনাহা। কত জনপদ বাসীকে আমি ধ্বংস করে দিয়েছি ধ্বংস করার ইচ্ছা করেছি আরাধনা এহলা যখন আমি তাদেরকে ধ্বংস করার ইচ্ছা করেছি তখন তারা আসছে দুপুর বেলা একটু বিশ্রাম করা ঘুমানো জরুরি না যদিও ঘুম না হয় তো দুপুর বেলা বিশ্রাম করা এটাকে বলে কাইলুলা এটা শূন্য এটা খানার পরে হওয়া কোনো জরুরি না খানার আগেও হতে পারে পরেও হতে পারে যা আহা লাইল এটাই জন্য খানার পরে যেটা এটা জরুরি না রতুল সালি আসাল্লাম দুপুরে তো প্রায় সময় খানাই পেতেন না আর কাইলুলা শব্দের মা না হলো তো নিঃসফার নাউন ঘুম হওয়াও জরুরি না আবার খানার আগের পরে এটাও জরুরি এটা হয়তো এমনি এই চলতে শুরু করছি আরকি খানার পরিমাণ আমরা বেশি খাই সেই হিসাবে খানার পরে ক্লান্তি লাগে এখন যদি হাদিসের সাথে একটু মিলে যায় তাহলে কাজটা করতে সুবিধা সেই হিসাবে এখন মা আহা না হলো লাইলাম আউ হোমুন রাতের বেলাও আসত কখন আজা দিনের বেলাও আসত কামা কানা হুম আই কুহুম যাদের কাছে পাঠানো হয়েছে তাদেরকে জিজ্ঞেস করব আমি যাদের কাছে আমি রসুলদেরকে পাঠিয়েছি তাদেরকে আমি অবশ্যই জিজ্ঞাসা করবো তাদেরকে জিজ্ঞেস করব যে তারা রসুলদেরকে কি উত্তর দিয়েছে এবং তাদের আমল সম্পর্কেও জিজ্ঞেস যে যে ওই বিষয় সম্পর্কে তাদের আমল কি ছিল যে বিষয় তাদের কাছে পৌঁছেছে আমি জিজ্ঞেস করবো তারা তাদের কাছে তাব্লিক করেছিলেন কিনা ফলান্না আলিহিম আমি তাদের কাছে ঘটনা বলছি জেনে শুনে আমি তাদের কাছে বলবো আমি তাদের কাছে বলবো জেনে তাদের অবস্থাটা জেনে অমা কুন্না আমিলু। ইনাকালুমা রসুলরা তাবলিগ করেছিলেন কিনা এ ব্যাপারে আমি বেখবর নই অমা কুন গা ইবিন বেখবর নই বা অনুপস্থিত ছিলাম না কোনোটাই হতে পারে আমি অনুপস্থিত ছিলাম না বা হোসেন যে করতেছেন যে আন এ ব্লাগ রসুল তাতে গা ইবিনের খবর না রসুলরা যে তাবলিগ করেছেন এই তাদের ব্যাপারে আমি খবর না এবং উমামে খাওয়িয়ার ব্যাপারে আমি বের খবর না ফিমা আমিলু ওয়াল ওয়াসনু লিল আমল আউল ইহা ইফিল আমাল এবং আমল ওজন করা অথবা আমলের কিতাবগুলো ওজন করা এখানে দুইটা কৌল আছে দুইটার দিকে সারা করা হলো কেউ কেউ বলেন যে আমল ওজন করা হবে কিভাবে ওজন করা হবে সেটা আল্লাহ আলম আর কেউ বলেন আমল ওজন করা হবে মানে হলো করা হবে যেটা লিসান থাকবে যেটা ধরুন এটা থাকবে এবং কাপান দুইটা পাল্লাও থাকবে বিবরণটা এইভাবে আসছে সেদিন হবে যথার্থ ওজন সেদিন হবে আল্লু ইনসাফ ভিত্তিক ওজন সেদিন হবে জমা আনা হয়েছে এ থেকে কারো করা রায় হলো যে প্রত্যেক আমলের জন্য হয়তো ভিন্ন ভিন্ন পাল্লা হবে প্রত্যেকের প্রত্যেক আমলের জন্য ভিন্ন ভিন্ন পাল্লা হবে ফাউল্ ইকাহমুল মুফলিহউ আলফা ইজুল্লাহম তারাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে বিহা ই আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত এবং আমি জীবিকার ব্যবস্থা করেছি জীবিকার ব্যবস্থা করেছে বিলিয়া আসবা বান্তা বিহা এমন উপায় উপকরণের ব্যবস্থা করেছে যেগুলো মাধ্যমে তোমরা জীবনযাপনের উপকরণ সংগ্রহ করতে পারো جمع مع عيشه كنت قليلا ما تشكرون কত কম শুকর আদায় قلا ولقد خلقناكم ثم صورناكم الله تعالى তার নেয়ামতের বিবরণ দিচ্ছেন لقد خلقناكم اي اباكم ادم ثم صورناكم اي صورناه انتم في ظهره وانتم في ظهره بتার تاکہ আমি আকৃতি দিয়েছি তখন তোমরা ছিলে ثم قلنا للملائكه اسجدوا لادم এটা হলো জাহিরি নেয়ামত খলাকনা ওয়া সাওয়ারনা আর এটা হলো বাতিনি নেয়ামত ثم قلنا للملائকে اسجدوا لآدم سجود تحیته بالانحناء এই যে এটা পিছনে বলা হয়েছিল এটা মশানে এই জারলউদ্দিন মাহালির ইত্তিবা এটা বলে ফেলেন على الارض فقعو له ساجدين فإذا نفخت فيه من روحي فقعو له ساجدين شيات تهلق رینا তোক যখন আমি তোমাকে যখন আমি তোকে আদেশ দিলাম আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ এসে নিজের থেকে কেয়াস করছে আল্লাহ আল্লাহর হুকুমের সামনে তেয়াস যুক্তি পেশ করা এটা এমন একটা বদ ফেল যেটার কারণে একটা মানুষ সে ইবলিসের মত হয়ে যেতে পারে আল্লাহর নির্দেশ আল্লাহর হুকুম আল্লাহর বিধান এর সামনে নিজের যুক্তি পেশ করতেছে ফলাক্তা মিন্নার বা ফলা ইবলিশ বান এই জিনিসটা যে আল্লাহর হুকুমের সামনে সে যুক্তি পেশ করছে কেয়াস দিয়ে আল্লাহর হুকুমটাকে বাদ দেওয়ার চেষ্টা করছে কি মূল কথা এটা না যে কেয়াস দিয়ে যুক্তি দিয়ে সে আল্লাহর হুকুমটাকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে এখানে অহংকার করার এখানে বরত্ব দেখাবার কোন অধিকার তোর নেই এখানে বরত্ব দেখাবার কোনো অধিকার তোর নেই মিনহা ইন্সীন বেরিয়ে যা এখান থেকে তুই দেখোলিস এই আয়াতো পিছনে কয়েকবার গেছে এই আয়াতের ফাইত গুরুকে বলছিলাম পিছনে আমি ভুলে গেছি আচ্ছা কিছু বলি যেগুলো হয়ে থাকলে তাহলে তাকার হলো আর কি দেখো ইবলিস সে ইবলিস সে আল্লাহকে আল্লাহ ছিল না পূর্ণ ছিল কি পরিমাণ ছিল যেখানে আল্লাহ রাগ হয়ে বলতে কি পরিমান রাগের সাথে আল্লাহ কথাটা বলছে এই রাগের ভিতরে সে বলতেছে আমাকে একটা সুযোগ দেন তার মানে সে জানে যে আল্লাহ তাল ব্যাপারে তার এই আছে যে আল্লাহ তালা যত রাগই হোক কিন্তু আল্লাহ তালা কখনো রাগের কাছে মগ হন না রাগ হয়েছে ঠিক আছে কিন্তু এই এখনো যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই আর আল্লাহ তালার দেয়া মঞ্জুর হয় তাহলে দেয়া মঞ্জুর হলে অবশ্যই এখনো দেবেন রাগের কাছে তিনি মগ্ভ হন না জানে সে পিছনে বলছি কিনা আমার মনে নাই এই একটু ইতস্ত লাগতে তারপর একটু বলি দেখো এখানে একটা কথা তো হলো এটা যে ইবলিশ বানাইলো কোন জিনিসটায় আল্লাহর হুকুমের সামনে সে যুক্তি দেখেছে আল্লাহ তাল্লাহার বান্দা যে হবে তার জন্য মুনাশেব হবে যে আল্লাহর হুকুম সামনে আসছে আমার বুঝে আসতেছে বুঝে আসতেছে না দনো হালাতেই সে আমান্না না মেনে নেবে পালন করতে পারলে আলহামদুলিল্লাহ না করতে পারলো অন্তত আমান্না সাল্লামা মেনে নেবে কিন্তু যদি আল্লাহর হুকুমের সামনে আল্লাহর বিধানের সামনে সে যুক্তি দেখায় তাহলে তার এই কাজটা এমন যে কারণে ইবলিস ইবলিস হয়েছে এরপর একটা জিনিস দেখো যে আল্লাহ তাহলে ইবলিসকে নির্দেশ দিচ্ছে ফেরেস্তাদের সবাইকে নির্দেশ দিচ্ছে যে আদমকে সে দেখো আচ্ছা বলো দেখি যে অত বেশি না কিন্তু তারপরেও জাহেরি ভাবে যার তাজিমটা জাহিরি ভাবে বলতেছি যার তাজিমটা ওনাদের চেয়ে নিচে কিন্তু আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে তোমরা জাহিরি ভাবে বড় হলেও আমার নির্দেশ তার সামনে তোমরা নিজেকে নত করো সেখানে ফেরেশ তারা একবারে বিষয়টা বুঝে ফেলছেন ওনার হুকুম সাথে সাথে পালন করে ফেলছে ইবলিসের কাছে এটা খারাপ লেগে এখান থেকে যে জিনিসটা বুঝে আসে সেটা হলো যে এটা হলো একটা জামাতের আমির এবং মামুরদের ব্যাপারে একটা শিক্ষা এখান থেকে আমরা পাই সেটা হলো যে কোনো একটা জামাতের যদি স্বীকৃত একজন আমির থাকে মূল একজন আমির থাকে তাহলে ওনার হুকুম মানে বাহার হাল সব মামুরদের জন্য জরুরি ওনার হুকুমটা আমাদের বুঝে আসলেও মানতে হবে না আসলে না আসলেও মানতে হবে তিনি যদি কখনো আমাদেরকে নির্দেশ দেন যে কিছু মামুর আছে তারা অনেক পুরান পুরাণে সাথী এই অনেক পুরানে অধীন বানায় দিছে পুরাতন সাথীদেরকে বলছে যে আপনারা এই নতুন সাথে থেকে কাজ করবেন এই নতুন একজন সাথীকে আপনাদের আমির বানিয়ে দিলাম এখন পুরানো সাথী তাদের পরীক্ষাটা যে ওনারা কি আসলে মূল আমিরকে আমির হিসাবে মানে না নিজেদের মনের মহাফেক এই জন্য মানে যে উনি ওনার কথাগুলো সব আমাদের মনের মহাফেক এই জন্য মানে আমির আমির হিসাবে মানে যদি মূল আমিরকে আমির হিসাবে মানে তাহলে তিনি যদি বলে যে আমার হুকুম মানো তাহলে যেমন তারা আমান্না সাল্লাম না তিনি যদি বলে যে আমার নির্দেশে তোমাদের যে ছোট লেভেলের একজনের নির্দেশ তোমরা মানো আব্দে হাফসির হুকুম মানো তাহলে তারা আমান্না সাল্লাম না কেন ওনার নির্দেশে একজন আব্দে আবদে হাফসির হুকুম মানা মানে আসলে ওনারই হুকুম মানা মেইন ব্যক্তির হুকুম মানা এখানে যদি ওই পুরানে সাথী যারা তারা যদি বলে যে আমরা এতদিন এত পুরাতন সাথী দলের জন্য এত কিছু করছি দিনের জন্য এত কিছু করছি তা আমরা এই নতুন মানুষটার কাছে কেন মাথা নোয়াবো এইটা এটা এটা করা এটা হলো এই বিলিসি কাজ নতুন মানুষের সামনে কেন মাথা নেওয়া আমাদের যে মেন যিনি আমির তিনি নতুন মানুষের সামনে আমাদেরকে মাথা নয়তে বলতেছেন এটা না নোয়ানো আর এটা মুখে না বললো ভাবটা এমন আর না হাই ভাবটা এমন এটা হলো শয়তানি আচরণ মূল আমিরের নির্দেশ পালন করা মানেই তিনি যাকে আমির বানিয়ে দেবেন যদিও সে সব দিক থেকে এই নতুন মানুষ কিচ্ছু বুঝে না আমার কত পুরাতন অভিজ্ঞতা আছে আমাকে আমির না বানাইয়া ওনাকে আমির বানাই দিল আমার কাছে মনে হইতে পারে কিন্তু না ওকেই তিনি হয়তো আমির হবে সেই ক্ষেত্রে মা জরুরি হলো মূল আমিরের এই নির্দেশটাও পালন করা এটা পালন না করা এটা ওই দিন পর্যন্ত যেদিন মানুষকে পুনরায় জীবিত করা হবে এর মানে নফখায় উল্তে সব মানুষকে তো মেরে সব শেষ হয়ে যাবে এরপরে মাঝখানে দীর্ঘ একটা সময় পার হবে এরপরে পুনরায় আবার জীবিত করা হবে সে সময় আল্লাহ নির্ধারিত সময় পর্যন্ত তোকে সুযোগ দেওয়া হলো দেখো আল্লাহ তার কথাটা দেখো ইন্দারিন রবাহিনের কোনো কথা তোর বেফায়দা হতেই পারেন এখানে বলতেছে যত মানুষকে অবকাশ দেই আমি দিয়ে থাকি বা দেব তুই তাদের একজন তার মানে অনেক আমার কাছ থেকে সুযোগ এ তুই ওদের একজন তোর কোন বিশেষত্ব না এবার দেখো তার দুঃসাহসটা দেখো ওখানে এখানে যদি না কি আগে অন্যরকম একটা ভাব আছে না যে আল্লাহ যখন বললে যাই বেরিয়ে যায় এখান থেকে এরপরে সে বলতেছে তাহলে আমাকে একটু সুযোগ দেয় এরপরের কথাটা কি বলতেছে আল্লাহ সুযোগ দিল যে ইন্না কামিন এরপরে বলতেছে আল্লাহ কসম আপনার কসম আপনি দেখো এখানে নিজে দোষটা স্বীকার না করে না সে দোষটা জন্য আল্লাহর উপরে দিছে। আপনি যে আমাকে গুমরা করলেন আমি আমার ফেরারের কারণে গুমরাহ হয়েছে এটা সে তখনও স্বীকার করতেছে আপনি যে আমাকে করলেন এই আমি আপনার বান্দাদের রাস্তায় বসে আগওয়াইতা। সে নিজে অপরাধটা করলো এটা সে একদমই শিকারী করে তার অপরাধের কারণে আল্লাহ তাদের গুমরা করলো না কিন্তু সে বলতেছে আকবাই আপনি যে আমাকে গুমরাহ করলেন এই আকবাহ মোসানি বলতেছেন আকবাহ মানে আপনি যে আমাকে গোমরা করলেন এর কসম খেয়ে বলছি তো সিফত আল্লাহ করলেন আর কেউ বলেন যে বাব বি আপনি যে আমাকে গুমরাহ করলেন এ কারণে আমি বলছি আপনার সরল পথে আমি বসে থাকবো উৎপেতে শত্রু যেমন কোন একজন যুদ্ধা যেমন শত্রুকে ধরার জন্য উৎপেতে বসে থাকে ওটার সাথে যেন সে দিচ্ছে যে আমি সরল পথে বসে থাকব বসে থাকবো আপনার সিরাত মানে আপনার পর্যন্ত পৌঁছার রাস্তায় আমি বসে থাকবো এরপর আমি তাদের উপর আসব তাদের কাছে আসবো বলতেছে এইটা হল পরীক্ষার সবকিছু আমি তোমাদের সামনে জানাই দিলাম এরপরও দেখি তোমরা কে সিরাতে মুস্তাকিম থেকে সরে যাও ইবন আব্বাস আমি থেকে সে হামলাটা করবে চারটা বলছে আরকি চার চারটা বলছে ওপর দিক থেকে হামলা করে নিজের দিক হামলা করবে যখন যে দিক দিয়ে সুযোগ পায় ইবনে আব্বাস রদি আছে যে ইবনে আব্বাস রদি আল্লাহর হলো। যে উপর দিক থেকে হামলা করতে পারবেনা এটা আল্লাহ যেন সে আল্লাহ না অধিকাংশ কেই আপনি আল্লাহ মনে আছে না ওই এর আগে বলছিলাম যে কে ভুলে গেছো ওই যে এক লোক দোয়া করতেছে আল্লাহ আমাদের আমাকে কালিলের মধ্যে সমার করেন তোমার ও বললো এই তো পাইলাকই তো বলছিল যে আমি তো দেখতেছি তার মানে এটাই যেন তোমার ভিতরে সন্দেহটা আকসারের দিকে গেল কেন সিরাতে মোস্তা হলো আক্সারের দিকে না যাওয়ার কথা আকসার যেদিকে ওইটা নিয়ে একটু সন্দেহ করো মানে এটা যে সব ক্ষেত্রে ব্যতিক্রম হবে এটা অধিকাংশ সময় আকসার সিরাতমস্তক থাকে না থাকে নির্দেশ দিয়েছে যা বেরিয়ে যা আর এটা হলো এটা হলো বাস্তবায়ন করতেছে এক্ষন বেরিয়েছে আগেরটা হলো নির্দেশ আগেরটা হলো হুকুম এটা কি তানফিস মানে ওটা হলো যেন ফায়সালা আর এটা হলো কি বাস্তবায়ন কার্যকরণ অতএক নেই অর্থ হলো দুষি আর ক্রোধ হে নিম কুতা হলো ক্রোধরা এবার আল্লাহ তালা যে বে নায়াজ বলতেছে যে তুই আমার বান্দাদেরকে তোর রাস্তা থেকে ফিরাবি ঠিক আছে যা যত জনে তোর একটেফা করবে সবগুলোর জাহান নামে ঠুকাবো লামান হোম্লা জাহান্ন কার সামনে কি বলে জাহান নামে ঢুকেলে কি আল্লাহ নরম হয়ে যাবে যে সবাই দামি ইয়া করে ফেলবো ঘুমরা করে ফেলবো আল্লাহ বলতে হুম তাহলে মানটা হবে মানে কসমের উপরে দাল এই কসমটা কি হলো তার মানে তার মানে তরুণ সরণ করবে আমি তারা শাস্তি দেবো এটা এটা তো হলো ইবলিসের কথা হলো এবার হলো এর বিপরীত ইবলিসের আচরণটা কি যে সে যখন আল্লাহ তাআলার কাছে অন্যায় করছে সাথে সাথেই অন্যায়য়ের উপর জুর arttar আর বেশি বেশি বেড়ে গেছে কিন্তু এর বিপরীত হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারটা কি এটা একটু বলবো এখানে ক এই ত্বালা ই আদম উ উস্কুল আনকা তাكيدুল লিদামির ফি উস্কুল না হাওয়াউ বিল মাদ আল জান্নাহ ফুকলা মিন হাইসু শাইতুম বলছিলাম একদিন এই ধরনের দরকারি কথা মনে না রাখলো তুই পড়তেছো কি জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জালেম হয়ে যাবে এটা না কারণ কোরআন কারিমের জুলুম সেটা গুনাহের ব্যাপারে আল্লাহব এখানে জালিমিন কোরআন অন্য জায়গায় জুলুম যে অর্থে ব্যবহার হয় সেই অর্থে না এটা বরং জালিমিন তারা উদ্দেশ্য কি খা সিরিন না আর কোরআন কারিমেরই এক জায়গায় জালিমিন এটা নকশের মানা ইস্তেমাল হয়েছে কি সেটা শব্দের কোনো তানাফি হবে না আর আশা বলছে সেটা আল্লাহ আল্লাহ শান মোতাবেক বলতে পারে তাই বলে আমরা বলতে পারি সেটা আল্লাহ বলতে পারে আচ্ছা চলো যেই তাদেরকে কুমন্ত্রণা দিল যেন সে তাদের সামনে প্রকাশ করে দিতে পারে মা উমা তাদের যে লজ্জাস্থান তাদের থেকে গোপন রাখা হয়েছিল তা তাদের যে লজ্জাস্থান তাদের লজ্জাস্থান যা তাদের থেকে গোপন রাখা হয়েছিল তা যেন সে তাদের সামনে প্রকাশ করে দিতে পারে দেখো শয়ের প্রথমটা বনিয়া আদমের উপরে এটা হলো এই বস্ত্রহরণ এটা হলো শয়তানের প্রথম হামলা বনিয়া আদমির উপরে আর এই একই হাম জিন্সের হামলাটা বনিয়া আদমের একদম দুনিয়াতে আসার পরে প্রথম হামলাটা এই একই জিনসের। তাই না হাম না তাহলে থাকতে মানে একবারে বনিয়া আদমের প্রথম হামলা প্রথম হামলাটা হয়েছে জিন্সের আর দুনিয়াতে আসার পরেও এই শয়তানের হামলাটা হয়েছে মা তাহত্তা সাতারের জিন্সের ওই যে পিছনে গেছে না হাবিল কাবিলের ওয়াফে আটা সেই হামলাটা এখনো চলতেছে এখনো চলতেছে আদান এখনো চলতেছে দেখালেন বলতেছে মা না নিষেধ করছে যেটা অন্য আয়তের মধ্যে আসছে হাল আদুল্লুক আলাফল দেবিলের পলিস কিভাবে শুরু হয়েছে মানে একটা জিনিস যেটা একবার দিন এটাকে সে রাত বলতেছে না। আর মালিকা বাদশাহের সাজদা সেই পড়াতে যাবে না কিন্তু আর আয়াত থেকে এটা তো সেই হিসাবে এটা পড়াতে যাবে না কিন্তু অর্থাৎ তোমরা এটা যদি খাও তাহলে তোমরা তো ফেরেস্তা হয়ে যাবে আর অন্য কেরাত মোতাবেক তোমরা তো বাদশাহ হয়ে যাবে তোমরা স্থায়ী বসবাসকারী হয়ে যাবে এটার থেকে আলাহাজ আর এখানে আসছিল মা নাহা কুমা তাহলে হয়তো হবে যে আদমা আলী ইসলামের সঙ্গে যখন মুখাতাবাদ হয় তার প্রথমবার তখন হয়তো সেই কথাটা বলছিলেন তার মানে যখন হয় তখন এটা হয়েছে ওয়াহে দিয়ে আর দুজনের সাথে যখন কথা হয় তখন এটা হয়েছে সে তাদের সামনে আল্লাহ এ ব্যাপারে তোমাদের প্রতি ধোকা দিয়ে সে তাদের দুজনকে নিচে নামিয়ে দিল্লাহা তিহিমা বি ধোকা দিয়ে এসে তাদেরকে তাদের মর্তবা থেকে নিচে নামিয়ে দিল। মিনহা বাদাত যখন তারা সেই গাছের ফলের স্বাদন করে ফেলল বাদুমা সাউ তুহমা তাদের লজ্জা স্থান তাদের সামনে উন্মুক্ত হয়ে গেল প্রত্যেকের সামনে অপরের লজ্জাস্থানে স্পষ্ট হয়ে গেছে তো প্রত্যেকের সামনে নিজের দবুর ছাড়া নিজের কবুল এবং অপর জনের কবুল দুবুর মানে প্রত্যেকের সামনে তিনটা জিনিস আর নিজের দুবুরটা দেখাই যায় না এটা বলল সৌমিয়া কুল্লু মিনহুমা এটাকে বলছে ওই ব্যক্তিকে কষ্ট দেয় এই জন্য লজ্জাস্থান করতেছে পরে গাছের পাতা পাইছে তো সেটা সেটা জড়াইতেছে জলদি অব্য হুমা তাদের রব তাদেরকে আহ্বান করলো আলম আনহা কুমা আন্তিল কুমা এই গাছ থেকে আমি তোমাদেরকে কি বারণ করিনি দুঃসাহর মানে এটা করেছি এবং এটা হলো এখানকার শিক্ষা কওয়া সাথে সাথে ওনারা দোয়া পড়তেছেন এখানে আসতেছে কওয়া তারপরে দোয়া দোনো করছেন। পড়ছেন আর সুরে বাঁকাতে কওয়া একজন বান্দা সালে বান্দার কাজ হলো বেয়া দি হয়ে গেছে ভাই এটা নিজের মতো করে ফেলা আর কাজ হলো এটাকে বেয়া নাকি আমি তো এটা হকের উপর আছি আমি তো এটা কাজের কাজ হতে করছি দরকার ছিল এই যে এটা হলো কাজ দোয়া আমরা দোয়া এটা করার জিনিস না পড়ার জিনিস বলো তো দোয়া করার জিনিস পড়ার জিনিস দুটা কথার মধ্যে ফরক বুঝো দোয়া এটা পড়ার জিনিস না করার জিনিস এজন্য তুমি যখন দোয়া করো তখন যেন আসলে দোয়াটা করা হয় যেন পড়া যেন না হয় এই জাতীয় যত এই দোয়ার কিতাব আছে সবগুলো মধ্যে তর্জমা দেয়া থাকে তর্জমাটাতে এই জন্যই থাকে যেন দোয়াটা পড়া না হয়ে করা হয় দোয়াটা করা হয় রব্বানা জলাম না ইলাম তাফির লানা ওতার হামনা। এখানে একট হলো খামবা কতার হামনা লানা মিনাল ফাসি। আত দ এমনে পরে ফেল ইললাম তাও ফির লানা ওতা হামনা লানা কু মিনাল ফাসি জা যা পতেচনা করতে কথাতার হামনা লানা খু আন্না মিনাল ফাসি। দুইটা আদু এটা হলো তোমাদের মধ্যে শয়তান তোমাদের দুঃশ্মন হবে তোমরা শয়তানের দুঃমন হবে এটা মিন জুল বা আল্লা শিখিয়ে দিছি এরপরে আবার বলতে নেমে যাওয়া এখান থেকে এরপরে আবার বান্দার দিল খারাপ হতে পারে যে এই জান্নাতে ছিলাম আল্লাহ কতদিন যেন দুনিয়াতে থাকতে হবে না অনন্তকালী থাকতে হবে সেখানে সাথে সাথে বলতে একটা সময় পর্যন্ত তোমরা সেখানে থাকবে এরপর আবার এখানে যে গেলে এখন আবার এই যাওয়ার কিছুদিন পরে আবার তোমাদেরকে এখানে নিয়ে আসবো না এটা হবে না সেখানে জীবিত থাকবে সেখানে মরবে সেখান থেকে তোলা হবে না কি তাহাও না এটাও আছে যে ওরা আদম আলী ইসালাম এবং মানে আদম এবং হাওয়াকে কেসা দিয়ে শয়তানের কাপড় খুলে ফেলছে এবার বনি আদম কে বলতে বনি আদম আসা তোমাদের লেবাস। কত বড় নিয়ামত আল্লা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করে ঢাকে ওয়ারিষা এবং আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি সাত সজ্জার বস্ত্র হলো কাপড় যে পরিমাণ কাপড় দিয়ে পোশাক ঢাকে আর পরের হলো যে এর অতিরিক্তটা দুটাই আল্লাহ পক্ষ থেকে বিশেষ নেই আমার শব্দ দিয়ে তা হলো লিবাস এটাই সর্বোৎকৃষ্ট আর রফা যেটা আমরা পড়ে থাকি এই সুরতে এটা হবে মুক্তিটা দা আলি কে মুক্তা সানিয়া আর হবে কি তারপরে কথাগুলো যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে ফেলে তোমরা না তাহলে কিন্তু যেমন তোমাদের এই কাপড় খুলে ফেলছে আবার বলতেছে কাপড় খুলে ফেলছে কেন লিউরি আহমা তিমা ইনাহু ইহু এই শয়তান সে তোমাদেরকে দেখছে সে নিজেও দেখছে এবং তার অন্যান্য বাহিনীও দেখছে কত বড় প্রশস্ত এটা বুঝাই দিলেন শয়তান এবং শয়তানের ঝুনুদ তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে যে তোমরা তাদেরকে দেখো কি পরিমাণে সতর্ক থাকতে হবে সে দেখতে পায় তোমরা দেখতে না কারণ তাদের ধরো বাতাসম লফ হওয়ার কারণে আমরা দেখতে না আর আও আদামি লাতিফ না হলেও অনেক সময় রং না থাকলে যেমন পানি পানি যদি রং না বা কাচ এটা রঙ না থাকার কারণে দেখা যায় না এখানে মাঝখানে কাঁচটা যদি এত স্বচ্ছ হয় তাহলে অনেক সময় এই টেরো পাওয়া আছে মাঝখানে কারণ কাচের ওই পারটা আমি একটু দেখতে পাচ্ছি এটা হতে পারে না এটা এটা এই আও বলা হয়েছে আমরা কিভাবে যে কাপড় পরে আমরা আল্লাহ না ফেলেছি দেখো মকার কাফেরা ওদের ধারণা কত পর না নহু তার মানে একটা ভালো সুরতে সেবা করতেছি মসজিদ পাতা সেবা করতেছি শৈতানের ভালো সুরতে কত শয়তানি শয়তানি বস্পা দেয় মসজিদ পাতা যেন ক্ষতি না হয় উল্টা পাল্টা এখানে থাকতে না পারে এই জন্য এই করতেছি এটা তো ভালো কাজ একই জিনিসের না কথাগুলো তপ সেটা যে কাপড় পরে আমরা এইগুলো দিয়ে সবাই সবসময় পাক থাকে পুরুষাও করতো মেহুকে আবার রাত্রেবেলা করতো নহ আনহা কলু অজেদানা আলিহা আবাহা তাদেরকে তখন জিজ্ঞেস করা হতো যে কিরে করসকে তো আল্লাহ তো আমাকে দিচ্ছেন আত্ম উপর হবে মানে আল্লাহ আমাকে ইনসাফের নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন মানে কি যেন আল্লাহ তালা বলছেন আফ হইতেছে সেই ফাক বালুর উপরে আক হবে ও আকিম মানে আকিম আছে সেই ফাঁক বালুর উপরে আক হবে আকিমুতা তাহলে কুল আমারা রাব্বি বিল কিসতি ফাকবালু ওয়া আকিমু এভাবে করতে পারো আর আরেকটা কেউ কেউ বলেন কুল আমারা রাব্বি বিল কিসতি ওয়া কুল আমি আকিমু আকিমু কুল আকামারা রাব্বি বিল কিসতি ওয়া কুল আকিমু এভাবে কুল একটা মাজু তো আকিমু وجুহুকুম রহরা দিকে রসজিদিন একবারে আকাল মেকদার হলো যে অন্তত এতটুকু পোশাক পড় যতটুকু পোশাক পড়লে তোমার সতর্টা ঢাকে যে ময়লা কাপড় পরে বা যেই কাপড় পরে মানুষ সাধারণত কোন মসলিষে যায় না এই এমন কাপড় পরে নামাজ পড়া সেটা মাখ ময়লা কাপড় বা যে কাপড় পরে মানুষের কোনো মসজিষে যায় না গেঞ্জি পরে কেউ কোনো মসজিষে যায় অথবা মনে করো ছিড়া ফারা কাপড় পরে কেউ যেন না আমাদের এখানেই ছিলেন তিনি ফরো নামাজ পড়ার জন্য ওনার আলাদা একটা পোশাক ছিল খুব সুন্দর দামি একটা আবা ছিল হিন্দুস্তানির মনে হয় দামি একটা আবা দামি একটা পাঞ্জাবি সুন্দর একটা টুপি এটা জিজ্ঞেস করছে পরে হুজুরি বলছে যে ভাই দেখো নামাজ সেটা হলো আল্লাহ তালার সাথে অফিসিয়াল মুখে এটা খুব ভালো করে জামা টম করে দেয় শূন্য তখন এটা হলো প্রাইভেট মোলাকা এই এটা নিজের মত করে খুললি হয় একবার এরকম না হলেও মানে ইংদাকুল্লি মসজিদ তাহলে এটা জিনিয়তের হুদুদের ভিতরে থেকে এটা মামদুহ এটা আখজে জিনা যেখানে মসজিদ ইংদাকুল্লি মসজিদ যদি নয় খাসের ব্যাপারটা কিন্তু ফজুল zina takum kathara to am tar mane allah <laughs> taala eto dokore ijazat ditechen baki shei zina seta shoriyater hudud er bhitore thai ka eta baire na huduz zina takum inda kulli masjid inda salah wat tawaf wa kulu washrabu wa la tusrifu wa kulu washrabu wa la মায়ের হুলকানালা মুক্তি সফর মার মধ্যে একটা মাস তা হলো এটা দেখ আল্লাহ তালা কি বলতেছেন তোমরা পানাহার করো তু শ্রীফু অপচয় করো না পানাহার পর অপচয় সবাই কথা এটি আমরা বুঝি যে যে পরিমাণ খাবো এই পরিমাণ প্লেটে ভাত নেবো এই খেতে পারবো না তো এটা নেবো না এটা তো স্বাভাবিক যেটা আমাদের তো ওখানে হুঁজনে যে একটা মাসলা বলছে তার মধ্যে একটা মাসলা হইলো পঞ্চম নম্বরটা হলো এটা যে পেট ভরে যাওয়ার পর আর খেয়েও না এই মাছটা এখান থেকে এমনি বের হইলো মানে মানুষ যখন পেট যখন ভরে গেছে পেট ভরে গেছে মানে হলো পেট ভরা পরিমান স্বাভাবিক যতটুকু মানুষের পেট দেওয়া হয় পেট ভরা পরিমাণ যতটুকু খাবার খায় এটা আসলে তার কাজে লাগে এটা গোস্ত হয় রক্ত হয় যেটা হয় এর অতিরিক্ত যেটা হয় এটা কাজে লাগে না এটা নষ্ট হয়ে পড়ে যায় তুমি ভিদে ঢুকে তারপরে নষ্ট করে একবারে ইয়ার এখনটা এখনও খেতে পারবে না হ্যাঁ যদি হয় কুকুরের কাজে লাগবে ঢাকাতে তো এটাও কাজে লাগবে তাই না এটা এক ধরনের কি নাই পর এরপর অতিরিক্ত না খাওয়া উচিত এই ওলা তুশ্রিফু এইটা এক ধরনের তোমার কোন কাজে লাগবে না এটা তুমি নষ্টই করলাম আটটা মাসে দেখিনি মাহুল কোরআন এক আয়ের থেকে আট মাস পালাম তুশ্রিফু আল্লা প্রদত্ত বস্তুকে কে সৌন্দর্যের বস্তুকে কে হারাম করেছে যেগুলো আল্লাহ তার বান্দাদের জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ প্রদত্ত শোভার বস্তুকে কে হারাম করেছে যেগুলো আল্লাহ তার জন্য ব্যবস্থা করেছেন পোশাকটা বোঝা গেল যে শরীয় সীমার ভিতর থেকে জিনাত এটা এটা কাবেলে মাজাম্মা আবার শরীয়তে যে জিনিসগুলোকে হালাল করছে এগুলো খাওয়া এটা কোনো মজমুম না বা হ্যাঁ যদিও দুনিয়াতে অন্যরা শুধু তারাই জন্য আখেরাতে জন্য ওয়াফতদার আলহামদুলিল